বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন ও সালাম সৈয়দুল পৃষ্টি বাংলার সম্মানিত সুদী সুবরোদ্য ও দর্শকবৃন্দ পৃথিবীর যে প্রান্তে থেকে আপনারা পৃষ্টিভি দেখছেন সকলকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি এই প্রাণবন্ত আলোচনায় আসুন আমাদের মূল প্রতিপাদ্য বেপর্দা ও তার সর্বনাশা প্রভাব এ প্রসঙ্গে প্রথম পর্বে আমরা নারী ও পুরুষ এর সৃষ্টিগত বৈশিষ্টের ভিন্নতা নিয়ে আলোচনা করেছিলাম এ পর্বে আমরা আলোচনা করব পর্দা একটি বিধান এবং বিধানটা কেন আসলে আমরা শরীয়তের বিধানটা না বোঝার কারণে তার অপব্যাখ্যায় প্রবৃত্ত হয়ে পড়ি তাই আসুন সামাজিক স্থিতিশীলতা সুরক্ষার জন্য সরি প্রয়োজনীয়তা কতখানি আমরা আজকের এই পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ যথারীতি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার ডান দিকে প্রফেসর ডাব আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার সর্ব বামে রয়েছেন জনাব শেখ মুজাফর বিনসিনাম আর আমার পাশেই বামে উপবিষ্ট আছেন জনাব শেখ আহমদুল্লাহ উপায় নাই মানুষ সামাজিক জীব এবং অন্যান্য সৃষ্টির চেয়ে মানুষ শ্রেষ্ঠতম একটি জিৎ আল্লাহর আলম নিজী বসেন এই মনুষ্য জাতিকে আল্লাহ অতি সম্মানই করেছেন এবং এই মনুষ্য জাতির প্রথম পুরুষ তাকে আল্লাহ রব্লা নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ আকবার এই শ্রেষ্ঠত্ব যাতে কোনোভাবে বলণ্টিত না হয় সেজন্য সামাজিক শান্তি ও স্থিতিশীলতা ও শৃঙ্খলা একান্ত প্রয়োজন আর সেই প্রয়োজনের তাগিদেই কিন্তু সরীয় আসুন এই প্রক্ষাপট নিয়ে আমরা আলোচনা করি প্রথমেই আমরা যাচ্ছি যথারী জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ বিধানটিধান গুলো দিয়েছেন বোধহয় হুজুরদের স্বার্থে অথবা আল্লাহ নিজের কোনো স্বার্থে অথবা নারীদের পুরুষদের স্বার্থে শরীয়তে বিভিন্ন বিধান আসলে আল্লাহ কেন বিধানগুলো দিলেন এটা যদি আমরা একটু চিন্তা করি ইসলাম যে বিধানগুলো দিয়েছে সবগুলোই মানব জাতিকে শান্তিপূর্ণ সমাজে বসবাসের জন্য প্রথমত আমরা মানুষের সৃষ্টি দেখি আল্লাহ অন্যান্য যত প্রাণী সৃষ্টি করেছেন তাদেরকে নির্ধারিত শরীর তাদের বেড়ে দিয়েছেন এরা তার বাইরে যায় না মানুষকে আল্লাহ আপনি যেটা বলেছেন কার্রাম না বাণী সম্মানিত করেছেন মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যেটা অন্য কোন প্রাণীকে দেননি এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি জানাব আমরা এটা বলতে পারি যে অন্যান্য প্রাণীও আল্লাহর মাহলুক এবং তার আল্লাহর বান্দা মেনে তারা শান্তিতে থাকতে পারে আমরা আল্লাহর বিধান দেখি যেগুলো নিয়ে মানুষ সমালোচনা করে যেমন পর্দার বিধান পরে আসুক আল্লাহর বিধানগুলো কি ন্যায় প্রতিষ্ঠা চুরি করলে তাকে শাস্তি দাও খুন করলে তাকে শাস্তি দাও কে না চাই যে চুরি করলে শাস্তি হোক খুন করলে শাস্তি হোক মত পান করলে শাস্তি দাও এটা ইসলাম বলে ডাকাতির চেয়ে মত ক্ষতি আরো অনেক বেশি মানব জাতির জন্য সুদূর প্রসার প্রসারী আমি একবার এই বিষয়ে একটু ক্লিক করছিলাম আমাদের এনকাটা যেটা সব কম্পিউটারে পাওয়া যায় সেখানে দেখলাম কারণে এটা অন্য কিছুতে হয় না রাশিয়াতে রাসান মদের ব্যাপক প্রয়োজনে মানে জন্মই বন্ধ হয়ে গেছে পরিবার নষ্ট হয়ে গেছে এই জন্য কারণ এটা মানব জাতিকে ধ্বংস করি আমরা আল্লাহর শরীয়ত হয়তো বা অবজ্ঞা করতে চাচ্ছি কিন্তু শাস্তি পায় যেন অন্যান্য তার অপরাধ থেকে ধন্যবাদ জানাবে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আমি এবার আসতে চাচ্ছি জনাব শেখ মুজাফর মসিনের কাছে শরীয়তটা কি আর কেনই বা মানুষ শরীয়তকে বলতেই যেন আটকে উঠে এটা এই আয়াতটা আসছে যে আল্লাহ আলামিন মানুষকে একটা বিধিবদ্ধ আইনের উপরে পরিচালনা করার জন্য নির্দেশ দান করেছেন কারণ একটা যৌক্তিক কথা হলো এই যে সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আর যে আইনটা দিয়েছে বিধান আল্লাহ বলছেন সুরাহ আজাদম্বর অনার রাজনা এটা তো আল্লাহ নির্দেশ আইন যে তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে যুগে মহিলারা যেভাবে শরীর উন্মুক্ত করে ঘুরতো তোমরা সেভাবে ঘুরো না এটা একটা তাদের আইন একটা জিনিস আপনার কাছে বোঝা গেল যে জাহিলি আল্লা আইনের ক্ষেত্রে অক্ষম কিন্তু নিজে যে আইনটা তৈরি করছে বা বিধান বা সূত্র তৈরি করছে সেটা চলমান কিন্তু অন্তর্নিহিত যদি কারণ আমরা দেখি মানুষ জাতি হিসাবে কিন্তু নগদে প্রত্যাশী নগরটা পায় সে মনে করে এই যে একটা কলা কৌশল মানলাম বা এটি পার্লারে একটা সিস্টেম সুন্দর মতো সাজলাম এই সাজটা দিয়ে তো আমি এখনই কিছু উপভোগ করছি তৃপ্তি পাচ্ছি যদি আল্লাহর আইন মানি তাহলে তো এটা অনেক বাকি কবে পাবো এটা কিন্তু কিন্তু এই ধরনের ধারণাটা হয়ে যায় আমরা সংক্ষেপে জানতে চাইবো জনাফের আহমদুল্লাহ সাহেবের কাছে শরীয়তটা আমরা যদি এক কথায় বলি ওর আন হাদিস এটা শরীয়ত আল্লাহ রবুল্লাহ আলমে দিয়েছেন এটার মূল টার্গেট যদি আমরা বলি দুনিয়ায় সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় করা লক্ষ্য নয় কি ধন্যবাদ মূল টার্গেট যাই হোক না কেন আল্লাহ তালের তবে এতে কোনো সন্দেহ নেই যে সমাজকে স্থিতিশীল রাখতে হলে আল্লাহ বিধান করার অ্যাপ্লাই করার কোনো বিকল্প নেই এক্সাম্পল আমরা সালাত ইসলামের দ্বিতীয় রোপণ সালাতের সামাজিক সৌন্দর্য কি সালাত একটি সমাজের মানুষকে একটি জায়গায় দৈনিক পাঁচটি বার একত্র হতে শেখা এতে সমাজের বহু সমস্যার সমাধান হতে পারে সমাজ স্থিতিশীল হতে পারে ঋদ্ধতা সৃষ্টি হতে পারে আমরা আসি সিয়ামে সিয়ামের যে বিধান আল্লাহ তারা দিয়েছেন এই বিধানটি পালনের মধ্যে সামাজিক স্থিতিশীলতার উপাদান রয়ে গেছে আমরা যদি সিএমকে চর্চা করি তাহলে দেখব যে ধনী এবং গরিবের মধ্যে যে তারতম্য যে ব্যবধান এটা কমে আসুক বা না আসুক অন্তত ধনী গরিবের কষ্টটুকু উপলব্ধি সে করতে পারে আমরা যদি জাকাতের বিধানে আসি স্পষ্টভাবে রাগকে যারা নিয়ন্ত্রণ করে ক্রোধকে যারা সংবরণ করে তাদের প্রশংসা আল্লাহ তালা করেছেন এখন ক্রোধ সংবরণ করার যে আল্লাহর নির্দেশ বা বিধান এটাকে যদি আমরা ফলো করি তো দেখবো সমাজে খুন বহু হত্যা বহু অন্যের প্রতি অত্যাচার বহু নিজের আত্মার প্রতি অত্যাচার বন্ধ হয়ে যাবে যদি রাগকে কেউ সংগ্রহণ করতে পারে আমরা যদি পর্দার কথাটা স্পেসিফিকলি বলি তাহলে দেখব যে শুধুমাত্র পর্দাকে যদি আমরা ফলো করি তাহলে সমাজে আত্মহত্যা ক্ষণ ধর্ষণ চিন্তাই বাবা মায়ের অবাধ্যতা থেকে নিয়ে পারিবারিক যে বন্ধনের বিচ্ছিন্নতা এই সমস্তগুলোর পিছনে পর্দার একটা বিরাট ভূমিকা রয়েছে আল্লাহ তালা করিমেছেন বিধিবদ্ধ যে জানাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আপনার কাছে আসছে সেটা হল যে এই যে সামাজিক স্থিতিশীল তার জন্য যে শরীয়ত আল্লাহর এটা কি আল্লাহর পক্ষ থেকে তার এই সৃষ্টি বাদুষ এর জন্য প্রতিটি বিধান মানুষের জন্য প্রথম কথা ইসলামে কোন পুরোহিত তন্ত্র নেই যে কোন বিধানের মাধ্যমে কোন হুজুর উপকৃত হবে এরকম কোন ব্যবস্থা নেই সুযোগ নেই ইসলামে কোন কিছু নেই যে কোনো বিধানের মাধ্যমে মানব জাতির প্রতিটি সদস্য ছাড়া অন্যকে উপাঙ্গীর আমরা আলোচনা করছিলাম সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য শরীয়তির যে বিধান এরা যে কথা যুগোপযোগী এবং বাস্তবসম্মত এ বিষয়ে আলোচনা করতেছিলাম আমাদের সময় হলো একটি বিরতির এখন আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি আবারও কিছুক্ষণের মধ্যে ফিরে আসব এই প্রাণবন্ত আলোচনায় আশা করছি আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকবেন ইনশাল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 रक्षा कारी देख सवार रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटांगेल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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন পরবর্তী অনুষ্ঠান সালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ বিরতির পর ফিরে এলাম আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সামষ্টিক আলোচনায় আমরা যেটা আলোচনা করতেছিলাম যে সামাজিক স্থিতিশীলতার জন্য শরীয়ত এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষা না হলে মানুষ শান্তি ও স্বস্তির সাথে বসবাস করতে পারবে না আচ্ছা এই ব্যাপারে আমরা আলোচনায় যাচ্ছি জনাব শেফ মুজাফর বিন মোসিন সাহেব যে এই যে সামাজিক স্থিতিশীলার জন্য আল্লাহ রবুল আলেম যে বিধান দিয়েছেন আল্লাহরুল আলমিন আমাদেরকে বিধান দিলেন তা বাদ দিয়ে আমরা অন্য আল্লাহ বি আলমের বিধান দেওয়ার পরে তার একটা ফলাফল উল্লেখ করেছেন যেমন আল্লাহ বহু জায়গায় বলছেন তোমরা আল্লাহর প্রতি ইমান আনো রসুলের প্রতি আনো এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করো কল্যাণটা পাওয়ার নয় শুধু পরকালীন জীবনে তুমি পাবে এই যে দুনিয়াবী জীবনে প্রত্যেকের একটা সূত্র আছে যেমন একটা কম্পিউটার একজন লোক যিনি তৈরি করেছেন তার চালানোর একটা পদ্ধতি দিয়েছে তারা যে একটা আবিষ্কার করেছে এবং সেটার একটা গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইন ফলো না করলে ওই যন্ত্রটা চালানো যাচ্ছে না মানুষকে যে সৃষ্টি করেছেন তারা তাদের ব্যক্তি পরিচালনায়গণ্য সংখ্যা খুবই নগন্য খুবই নগন্য এরা অর্থাৎ আল্লাহ তালার অস্তিত্ব বিশ্বাস করেন না এরকম মানুষ খুবই নগন্য খুবই নগন্য প্রতিটি মানুষই প্রকৃতিগতভাবে অনুভব করে যে এই বিশ্বের আমার জানার বাইরে একজন স্রষ্ট আছেন একটা জিনিস তারা নগণ্য হলেও তারাও আল্লাহ আইন কে চাচ্ছেন না বিভিন্ন কারণে এটা যে আল্লাহ দিয়েছেন এটা তারা জানেন না তাদের এখানে অজানা রয়েছে তৃতীয় আর একটা গ্রুপ মনে করছেন আল্লাহ বিধান অনেকে দিয়েছেন তারা নিজেদেরকে মুসলমান মনে করছেন হয়তো নামাজও পড়ছেন তারা মনে করছেন আল্লাহ বিধান দিয়েছেন বিধানটা ভালোই তবে এটা পরিবর্তন পরিবর্ধন যোগ্য তৎকালীন হয়তো রোজার বিধান এক্ষেত্রে আমি আমার জীবনের একটা বাস্তব বিষয় আপনাদেরকে বলি আমি যখন রিয়াদের দাওয়া সেন্টারে কাজ করতাম আমার কাছে এক ব্রিটিশ ভদ্র লোক আসলেন তিনি ইসলাম সম্পর্কে জানতে চান ভালো না তবে যেটুকু পারি তাকে ভাঙাচুরো ইংরেজিতে পাঠানো হয় তিনি বললেন যে ইসলামের অনেক বিষয় বৈজ্ঞানিক এবং সুন্দর এটা আমি বিশ্বাস করে আমি স্টাডি করেছি বিশেষ করে ইসলামের তাহিদ এক আল্লাহ বিশ্বাস আমরা খ্রিস্টানদের বিশ্বাস করি এটা অবাস্তব বিষয় গর্দা ফাদার গা ইঞ্জিনিয়ার তিনি এটাও বিশ্বাস করা যায় না আর এই স্রষ্টার তিনটে অস্তিত্ব আছে বা তিনটে পার্ট আছে এটা একটা অবৈজ্ঞানিক অবাস্তব কথা কাজেই ইসলামের অনেক কিছুই বৈজ্ঞানিক কিন্তু দুটো জিনিস উনি আপত্তি করলেন একটা ইসলাম যে মত নিষেধ করেছে এটা আমার কাছে খারাপ লাগে মদ না খেলে ভালো লাগে না আমি এটার বললাম দেখো আল্লাহ মানুষ আর পশুর পার্থক্য আর যেটা খেলে মতো হয়ে যাও বি যেটা সে বললো সেটা হলো ইসলাম মেয়েদেরকে মেয়েদেরকেট করেছে সমাজ বিচ্ছিন্ন করেছে আমি যখন সৌদি আরবে চাকরি করতে আসি আমাকে বলা হয়েছে তোমার ওয়াইফকে নিয়ে রাস্তায় হাট বানা মুসলমানরা মেয়েদেরকে সেগ্রিগেট করেছে ইত্যাদি অনেক কিছু সে বললো দেখো তুমি এই মেয়াদের বাজারে দেখছো মেয়েরাটিং করছে মেয়েরা স্বামীদের হাত ধরে ধরে আসছে তুমি বলছো করে তুমি বলো তো যেক্সুয়াল হ্যারাসমেন্ট যৌন নিপীড়ন অথবা যেটাকে আমরা অনেক সময় বলি বা ধর্ষণ তোমাদের ইংল্যান্ডে ব্যবচারটা বৈধ নারী পুরুষ ইচ্ছা করলেই কিছু করতে পারে তারপরও ধর্ষণের হার কেমন যে ব্যাপক রেকর্ড আছে আমি বল তোমাদের যেখানে ধর্ষণ এত কেন তার কারণ মানুষের পশু প্রবৃত্তি নারীরা প্রকৃতিগতভাবে দুর্বল আর পুরুষের ভিতরে পশু প্রবৃত্তি রয়েছে এটা কোনো আইন দিয়ে বিবেক দিয়ে শিক্ষা দিয়ে কন্ট্রোল করা যায় না এটা কন্ট্রোলের একটাই উপায় নারীকে শালীন পোশাক পরতে হবে আর যখনই নারী শালীন পোশাক পরবে পুরুষ হব তো তার প্রতি কোনো অশালীন অনুভূতি তার আসবে না আর এই জন্যই পর্দার বিধান দিয়ে আল্লাহ মেয়েদেরকে প্রোটেক্ট করেছেন তাকে আমি ওই ব্রিটিশ ভারত লক্ষ্যে তার জানার জন্য বললাম যে এই যে ধর্ষণ কোনো আইন দিয়ে বিশ্ব ধর্ষণ বন্ধ করা যায়নি ব্যবচারকে বৈধ করে বিশ্বের ধর্ষণ বন্ধ করা যায়নি কারণ পুরুষের ভিতরে যে পশু প্রবৃত্তি রয়েছে ফিজিক্যালি দুর্বল নারীকে আল্লাহ তৈরি করেছেন তাদের এটা খুব স্পষ্ট বিজ্ঞান দেশে দেশে করে একশো জন মানুষ উচ্চ শিক্ষিত যেখানে ব্যবচার বৈধ সেখানে ধর্ষণ র্যাম্প্যান যেখানে ধর্ষণ অগণিত নারীরা নিপীড়িত হচ্ছেন আর নিপীড়ন থেকে রক্ষা করে একমাত্র আইন যেটা আল্লাহ দিয়েছেন পর্দার আইন এই জন্য আল্লাহর প্রতিটি আইন আমরা হয়তো বুঝি না তারা বনে করছে পর্দার মাধ্যমে মেয়েদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে একজন মহিলা জাপানি মেয়ে মুসলমান হয়েছিলেন হয়েছিলেন্সে যে উচ্চ শিক্ষার জন্য উনার স্বামী জাপান চাকরি করতেন উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি বলছিলেন আমরা মুসলমান হয়েছি ইসলাম যদি ইসলামের পর্দার বিধান যদি মেয়েদেরকে জুলুমি করত তাহলে আমরা মহিলা কেন মুসলমান হয়ে এবং এটা বাস্তব যে ইউরোপে সুযোগ কথা বলছিলাম আমরা যে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সরিয়ে প্রয়োজন এখানে যেটা আমরা আরো একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো যে নারী তাদের জন্য আল্লাহ রুবুল্লাহ আলম বিধান দিয়েছেন পুরুষদের জন্য বিধান দিয়েছেন এবং পরিপূর্ণ বিধান তিনি আমাদের জন্য বলে গেছেন পরিষ্কার এখানে কোন অস্পষ্টতা কিছু প্রয়োগ আচ্ছা এখন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে জানতে চাই হলো যে আমরা যখন এই বিধানগুলি প্রয়োগ করব। আমরা দেওয়া বিধানের মধ্যেই আমাদের জন্য শান্তি আল্লাহ রেখেছেন যেমন মাছের শান্তি আল্লাহ পানিতে রেখেছেন আল্লাহ অন্তরের প্রশান্তি আল্লাহ আল্লাহ সরণ এর ভিতরে আল্লাহ তারা রেখেছেন আল্লাহর স্মরণ বিভিন্ন ভাবে হতে পারে ব্যবহারিক স্মরণ হলো আল্লাহ বিধানকে ফলো করা অতএব এর মধ্যে আল্লাহ সভ্যতা এবং আধুনিক প্রযুক্তি এটার উন্নয়নের সাথে সাথে যেটা আমাদের শেখ মুজাফর ইঙ্গিত করছিলেন আত্মহত্যার পরিমাণ বাড়ছে এবং এর পাশাপাশি শুধু আত্মহত্যাই নয় মানুষের ভিতরে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বাড়ছে আমাদের বাংলাদেশের একটি জরিপে একবার পত্রিকায় দেখছিলাম যে আমাদের দেশে বেশিরভাগ মানুষই মানসিক রুগী মানসিক রুগী বলতে পাগল হয়ে যাওয়া না মানসিক ভাবে রয়েছে একমাত্র আল্লাহ তালার বিধানকে ফলো না করা আমরা যদি এগুলোকে উপমা দিয়ে বুঝাই তো অনেক উপমা চলে আসবে একটি উপমা যদি আমরা দেই আল্লাহ তালা মানুষকে তার দৃষ্টিশক্তিকে সংযত রাখতে বলেছেন যেখানে আল্লাহ তালা তার জন্য যে নারীর প্রতি দেখা নিষেধ করেছেন সেখানে না দেখে নিজের দৃষ্টিকে অবনত করতে বলেছেন এই বিধানটা যদি তার অন্তর ভিতরে যে এক জ্বালা যে অস্থিরতা শুরু হয়ে যাবে এটার কোনো পরিসমাপ্তি নেই দীর্ঘ সময় পর্যন্ত কি তিনি যখন সালাত আদায় করতে যাবেন তখন তার মনে মনে ওই দৃষ্টি এবং তার মানসিক যন্ত্রণা তার ভিতরে শুরু হয়ে যাবে এবং শুধু এখানে শেষ নয় উনি আল্লাহ বিধানার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয় গোটা সমাজকে ধ্বংস করছেন কিভাবে উনি ওখানে একটা বিলবোর্ডে নারীর কোন অশ্লীল দৃশ্য বা চিত্র তিনি দেখলেন দেখার পরে দেখতে দেখতে দেখতে তার ভিতরে পশুবৃত্তি যেটা স্যার বলছিলেন ওইটা আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে প্রচন্ড আকারে বেড়ে গেল একটা পর্যায়ে কিন্তু সেইটা এটা চরিতার্থ করার জন্য আর কাউকে না পেয়ে যে দুর্বল নারীটিকে সে তার হাতের নাগালে পাবে সে হতে পারে কাজের বুয়া সময় নাই আমরা এখন এই পর্বে সমাহত করতে যাচ্ছি সম্মানিত সুদীয় দর্শক বৃন্দ আমরা যে আলোচনাটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এর মধ্যে যেটা পরিষ্কার হয়ে উঠলো আল্লাহ আয়লা তার কোনো স্বার্থে নয় বরং আমাদের স্বার্থেই তিনি বিধান দান করেছেন যেন আমরা জগতে সুন্দরভাবে বসবাস করতে পারি আর আখারাতে গিয়ে তার কাছ থেকে উত্তম পারি হতে পারিত আল্লাহ রব্লাহ আলমিন সেই বিধানটা দিয়েছেন নারী জাতি যদি ওই বিধানটা পালন করে এবং আল্লাহ সোহান তালার বিধান মতো সে চলে তাহলে সে সত্যিকার অর্থেই আল্লাহর কাছে এবং বান্দাদের কাছে সকলের কাছে একটা গ্রহণযোগ্য সম্ভ্রান্ত স্থানে অধিষ্ঠিত থাকবে আর এটাই আল্লাহ রবাহ আলমিন চেয়েছিলেন অন্যথায় সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে বিপর্যয় দেখা দেবে সংঘাত দেখা দেবে এবং পুরো সমাজটা বেশি উঠবে সেখানে মানুষ বসবাস করতে পারবে না তাই তো উৎকণ্ঠা আমাদের সমাজে বেশি হওয়ার কারণ আল্লাহর বিধানকে শরীয়তকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ বলছেন যারা বিধানকে ছেড়ে দেয় বলে যায় আল্লাহ বলছেন তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব আর এই সংকীর্ণতার অকটোপাশে বন্দী হয়ে এবং আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ রবাহিন আমাদের সকলকে সুস্থ রাখুন এবং কল্যাণের প্রতি এগিয়ে আসার তফিক দান করুন फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बार ये कथा वाह तुम नाम करो ए दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान